না আমি তো মনে করি যে তাদের প্রেজেন্স খুব একটা আমার জন্যে বিপজ্জনক বলবো না আমার জন্যে কিন্তু কোনো চিন্তা কারণ নাই তার কারণ তারা যেসব লাইনে আছে সেখানে প্রাইভেট সেক্টর আছে বড় বড়। এবং যে লিস্টটা আপনি আমাকে দেখালেন সে ময়দা থেকে আইসক্রিম থেকে শুরু করে হোটেল সবই আছে কিন্তু আমি তারা সেই ক্রিটিক্যাল ম্যাস পজিশনে যাইনি যেখানে আমাদের জন্যে चिंतारण दाड़े सूतरादी से प्रफिट करते भलो कगे जा लिस्ट देखल ये क्योंकि हाई रंग अत सहजे प्रफिट करा खूब एक सहज ना आ, तो जी तफिट करते भाई प्रफिट ना करते हैं रिटार्न अन इक्ुटी कत रिटार्न अन कैपिटल कत ভালো হবে কিনা আমি ঠিক যাই না কারণ সেই ওই সব কোম্পানির দেখি না যেসব ব্যবসা তারা আছে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা নেই না আমি তো কোন প্রতিদ্বন্দ্বা দেখিও না ওরা চ্যালেঞ্জও না এবং আমি যেটা রিপিট করছি যে কোনো চিন্তার আমি কারণ দেখি না সেই প্রতিযোগিতা তাদের কাছ থেকে আমার মনে হয় না আসবে আর এখন আর প্রাইভেট সেক্টর এত বড়ো হয়ে গেছে বাংলাদেশ ইকোনমি কিন্তু ছোট ইকোনমি না সবাই যে বলে বাংলাদেশ এখন একটা দরিদ্র দেশ দারিদ্র আছে কোনো সন্দেহ নাই কিন্তু ইকোনমি ইজ ভেরি বিগ কিন্তু যথেষ্ট প্রত্যেক ছয় দশ বছর ধরে আপনার গ্রোথ হয়েছে ছয় তার তা সুতরাং আপনি প্রাইভেট সেক্টর যে স্টেজে গেছে যেমন ধরেন ব্যাঙ্কে এখন আমরা সিক্সটি ফাইভ পার্সেন্ট অফ দ্য ইকোনমি কিন্তু প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কন্ট্রোল করে যেটা দশ বছর আগেও কিন্তু ছিল না ন্যাশনালাইজড ব্যাংক সুতরাং প্রেজেন্ট যে আমরা যে রেটে আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে সেই রেটে আমার মনে হয় না আর্মির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সেরকম গ্রোথ হচ্ছে এবং ওদের বোধ হয় গ্রোথ কেন হচ্ছে না সেটা ওনারা ভালো করেই জানবেন কিন্তু গ্রোথ হতে গেলে তো আপনার ম্যানেজমেন্টের দরকার সেখানে প্রফেশনাল ম্যানেজমেন্ট কিরকম আছে বা ওনারা বাড়ি থেকে লোক নিয়ে আসেন কিনা আমি যাই না কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা বলেন বা চিন্তার কারণ না কিন্তু সেনাবাহিনীর যতগুলো বাণিজ্যিক প্রকল্পের কথা জানা যাচ্ছে তাদের সংঘষারকে তাতে করে কি মনে হয় এটা একটা বিজনেস হাউসের মতন মনে হয় কিনা অ্যাজ এ টুডে বড় একটা বিজনেস হাউজ না নট যেটা পাকিস্তানে আমরা দেখি বা যেটা টার্কিতে দেখি বাট ভবিষ্যতে কী হয় আমি চাই না এটা অনেক কিছু টিপেন করে কিন্তু তারা কত দূর প্রতিযোগিতা করতে পারবে প্রাইভেট সেক্টরের সাথে আমার সন্দেহ হয় আমাদের সাথে পারবে কি না কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন তো এখানে আছে নিশ্চয়ই আকাঙ্ক্ষা তো ধরুন অনেকের আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে তাদের তেইশটা চব্বিশটা পঁচিশটা করে কোম্পানি আছে কিন্তু দেখবেন খুব একটা ভালো চলছে না তো ওনাদের অনেকগুলো কোম্পানি আছে বা ওনারা আশা আকাঙ্ক্ষা করছে কিন্তু খালি টাকা থাকলেই কিন্তু একটা আকাঙ্কার পূরণ হয় না এবং অ্যাটলিস্ট ব্যবসার এখানে যেখানে মুক্ত অর্থনীতিতে যেখানে আপনার প্রতিযোগিতা খুবই কঠিন এবং গ্লোবালাইজেশন বিশ্বায়ন হচ্ছে ডাব্লুটিও সাইন আমাদের মার্কেট খুলে যাবে ইম্পোর্টেড গুডস আসবে আমাদের তো প্রতিযোগিতা টিকে থাকতে হবে সেখানে ম্যানেজমেন্ট ইজ দ্য কী ইস্যু তো সেখানে ওনারা যদি ভালো ম্যানেজমেন্ট আনতে পারে তাহলে কিন্তু ওনারা টিকতে পারবে আর যদি ভালো ম্যানেজমেন্ট না আসে তাহলে কিন্তু আমাদের ডোমেস্টিক কম্পিটিশান বাড়িদের ইম্পর্টেড গুডস যেগুলো আসবে এবং যেসব লাইনে আছে সেখানে আমরাই হিমশিম খেয়ে যাব সেখানে ওনারা কতটা টিকতে পারবে আমার কিন্তু সন্দেহ আছে কারণ আপাতত নতুন যারা যেসব ওনারা প্রকল্প চিন্তা করছেন চালাবে কে তাহলে স্পষ্টতই আপনি ঝুকি দেখছেন যে বিনিয়োগের একটা ঝুঁকি আছে তো যদি কল্যাণের প্রশ্ন থাকে যে কর্মচারীদের কল্যাণ সৈনিকদের কল্যাণ কর্মকর্তাদের কল্যাণ তাহলে সেই কল্যাণের তো হোবিল কি এই ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যাওয়াটা কতটা যুক্তিযুক্ত আমি যদি ধরেন কথা কথা আমি যদি আর্মি চিফ হতাম আমি কিন্তু এই সৈনিকদের যে টাকাটা যে তার সঞ্চয় বলেন বা প্রভিডেন্ট ফান্ডের টাকা বলেন বা পেনশন ফান্ড বলে এইগুলো যেহেতু আমাদের স্টক মার্কেট এখন একটা আস্তে ডেভেলপ করছে এবং বেশ কিছু মিউচুয়াল ফান্ড চলে এসছে ভালো ভালো মিউচুয়াল ফান্ড আছে নর্মালি কিন্তু আপনি যেটা রাইটলি বলেছেন ইন্ডাস্ট্রি মানেই কিন্তু ঝুঁকিপূর্ণ এই বছরে আপনি প্রফিট করলেন সামনের বছরে যে আপনার লাভ হবে এর কিন্তু কোনো গ্যারেন্টি নাই কিন্তু আপনি যদি একটা ভালো মিউচুয়াল ফান্ড ধরেন যার মিউচুয়াল ফান্ড বাস্কেটে ভালো ভালো শেয়ারগুলো আছে তাহলে আপনি শিওর যে ঠিক আছে দশ না পনেরো না হলে আমি একটি দশ পার্সেন্ট রিটার্ন পাবো কিন্তু এইসব ইন্ডাস্ট্রিতে তো আপনি তো গ্যারেন্টি করতে পারেন না যে প্রতি বছর আপনার দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট সুতরাং যদি আমার পেনশন ফান্ড থাকে এবং আপনি দেখবেন যে পেনশন ফান্ড বিদেশে আপনি ধরেন দ্য বিগেস্ট পেনশন ফান্ড হল জেনারেল মোটরসে আমার জানা মতে জেনারেল মোটরসে তো তারা বেশিরভাগই কিন্তু তারা ইনভেস্টমেন্ট করেছে আপনার স্টক্স অ্যান্ড শেয়ারসে এবং তারা ইনভেস্টমেন্ট করেছে আপনার মিউচুয়াল ফান্ডে এবং এখানে আইনও আছে যে আপনি আমাদের অ্যাটলিস্ট আর্মিদের ব্যাপারে আমি জানি না কিন্তু আমাদের প্রাইভেট কোম্পানির প্রভিডেন্ট ফান্ডের টাকা আমরা কিন্তু স্টক্স অ্যান্ড শেয়ার্স ইনভেস্টমেন্ট করতে পারি না যেটা কিন্তু ভুল এটা একটা ব্রিটিশ আমল থেকে আইনটা আছে চেঞ্জ হয় ইন্ডিয়াতে চেঞ্জ হয়ে গেছে পাকিস্তানে চেঞ্জ হয়ে গেছে সুতরাং আমি যদি আর্মিতে থাকতাম তাহলে আমি কিন্তু বেশিরভাগই বিনিয়োগ করতাম আপনার স্টক্স অ্যান্ড শেয়ারসের এবং এইখানে যদি ভালো ভালো মিউচুয়াল ফান্ড ধরেন কথা টু বি স্পেসিফিক আইসিবি মিউচুয়াল ফান্ড ইজ ইজ ভেরি গুড কয়েকটা বড়ো ভালো কোম্পানি আছে গ্রামীণ ফোনে আমি যেতে পারি আমি প্লেসমেন্টে যেতে পারি অনেক কিছু একটা যদি আমি ভালো একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রাখি আমাকে এবং ভালো অ্যাডভাইজার কিন্তু আছে বাংলাদেশে হয়ে এসছে এবং তার কথা মতো যদি আমি যাই বা ওনাদের আমাদেরই কিন্তু অনেক ব্যাঙ্কে আমরা মার্চেন্ট ব্যাঙ্ক ডিভিশন সিংহভাগ টাকাটা আমার মনে হয় মার্চেন্ট ব্যাংকিং এর থ্রুচুয়াল ফান্ডে যাওয়া উচিত আমার মতে কিন্তু ব্যবসা যে সক্রিয় অংশগ্রহণটাকে আপনি কিভাবে দেখবেন আমি কোনো চ্য আগে বলেছি যে আমি কোনো চ্যালেঞ্জ দেখি না কিন্তু আমি আমি সব সময় বলে এসেছি যে এটি সরকারকেই আমি বলেছি ইজ নট দি বিজনেস অব দ্য গভর্নমেন্ট টু বি ইন বিজনেস এবং আপনি যদি আমাকে বলেন যে আর্মির ব্যাপারে আমিও বিশ্বাস করি যে আর্মির ব্যবসায় যাওয়া উচিত না কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ জিনিস এবং ব্যবসা স্পেশালি ইন্ডাস্ট্রিতে আর ট্রেডিংয়ে ঠিক আছে ট্রেডিং তো আরও ট্রেডিং তো অনেকটা গ্যাম্বলিংয়ের মতো আর আর্মির পক্ষে ট্রেডিং করা সম্ভব না এখানে অনেক কিছু ট্রেডিং এ কিন্তু খুব স্বচ্ছতাও নাই জবাব দিয়ে তো নাই ওই ব্যাপারে ইন্ডাস্ট্রিতে যেটা আমি বললাম অনেক ঝুঁকিপূর্ণ সুতরাং আমার মতে স্পেসিফিক্যালি আপনার কোয়েশ্চেন আনসার করতে গেলে আর্মির বিজনেসে যাওয়া উচিত না আমার মতে